তার কথা উল্লেখ করা হয়েছে মুসা সালামের খাদেম বা বৃত্ত হিসেবে তিনি ছিলেন মুসা খাদেম সেই হিসাবে তিনি যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায় প্রায়ন ছাত্র পরবর্তীতে আমরা দেখতে পাই মুসা আলাহিসাল্লামের মৃত্যুর পর আল্লাহ সুহ ইউসাহ নূন আলাহিস্লামকে নবুয়াদ দান করলেন এবং তার নবুয়ের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি রাসুল্লাহ থেকে কুরআনে আল্লাহ ইউসাহ নুন উল্লেখ করেননি তবে তার প্রসঙ্গে একাধিক আয়াত আলোচনা করেছেন বলেছেন রাজি না দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যারা বাকি বন ইসরায়েল জাতিকে উদ্বুদ্ধ করে জিহাদের দিকে আহ্বান করে বলছিলেন তোমরা শহরের ফটকে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইউসাইবনে নুন তিনি ইংরেজিতে পরিচিত যশোয়া নামে তিনি বলেন ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মাকদিস জেরুজালেম আল্লাহ মাহতাল বিজয় করেছেন বিজয় দান করেছেন ইসরায়েলদেরকে জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয় এটা মুসা আল্লাহলাম কিংবা হারুন আলাহিসাল্লামের নেতৃত্বে নয় এটা হয়েছে ইউসাইবনে নুন আলাহিসামের নেতৃত্বে কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল এই ব্যাপারে আমরা ইঙ্গিত পাই আল্লাহ রসুল সাউল ইসলামের কথা হতে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 নেতৃত্ব এবং বিক্ষার অধীনে তারা স্বাধীনভাবে বড় হয়েছে এরাই হচ্ছে সেই প্রজন্ম পরবর্তীতে যাদের হাতে জেরুজ বিজয় অর্জিত হয়েছে রাসুল্লাহাম তিনি বলেছেন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 এমনকি যখন মানুষের আকৃতিতে মালাকল মাউদ তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছিলেন তার রুহ কবচ করতে এসেছিলেন মুসা আলাহটা অপছন্দ করেছিলেন তিনি তাকে আঘাত করেছিলেন এমনকি যে আঘাতে সেই মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল মোসা আল্লাহাম বিষয়টিকে অপচ্ছন্দ করেছেন কারণ এখনো তিনি জেরুল আল্লমকে বিজয় অর্জন করতে পারেননি কিভাবে তার মৃত্যু হতে পারে কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন যিনি এসেছিলেন তিনি মৃত্যু ফেরস্তা এবং তার নির্ধারিত সময় হুড়িয়ে এসেছে তবুও তিনি আল্লাহ করে বলেছিলেন ইয়া আল্লাহ আমি এখন মৃত্যুবরণ করব, কিন্তু আমাকে যতটা সম্ভব জেরুজালেমের কাছে গিয়ে মৃত্যুবরণ করার সুযোগ প্রদান করুন মৌসা আল্লাহাম এতটাই আগ্রহী ছিলেন এই জেরুজালেমকে বিজয় করার জন্য বাইতুল মাদিস জীবিত অবস্থায় জেরুজালেমে তিনি প্রবেশ করার সৌভাগ্য পাননি অন্তত তার কবর যেন সেই ভূমির যতটুকু সম্ভব কাছাকাছি গিয়ে হয় এটা তিনি দোয়া করেছিলেন।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 ঠিক একই কারণে বনি ইসরাইল তারাও তাদের মধ্যে হারুন এবং মুসা আল থাকা সত্ত্বেও জেরুজালেমে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না তারা সেই কাদের যোগ্যতা অর্জন করেছে নিজেদেরকে প্রস্তুত করেছে যতদিন না তারা বিজয়ের জন্য উপযুক্ত একটি জেনারেশনকে তৈরি করেছে এবং এই জেনারেশন যখন তৈরি হয়ে গিয়েছে ইউ সাহেবনে নুন তার নেতৃত্বে তারা জেরুজালেমকে বিজয়ী করেছে ইউসাহেবনে নুন আলাহ ইসলাম যুদ্ধ করছিলেন তৎকালীন ফিলিস্তিনের বাসিন্দা আল জাবাবিরাহ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা দৈহিকভাবে ছিল বিশাল আকৃতির শক্তিশালী এবং নিষ্ঠুর এক জাতি তাদের বিরুদ্ধে এই সাহেব তিনি বন এই যুদ্ধে নেতৃত্ব প্রদান করে যাচ্ছিলেন তখন তিনি লড়াই করছিলেন সেটা খুবই ভয়ঙ্কর রক্তক্ষয়ী একটা সংঘর্ষ ছিল সারাদিনের লড়াই শেষে এই সাহেবনে তিনি দেখলেন তিনি দেখলেন বেলা গড়িয়ে যাচ্ছে দিন শেষ হয়ে আসছে অথচ আজকে যদি তিনি চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারেন তাহলে শত্রুপক্ষ নতুন দিনে নতুন সৈন্য সামন্ত নিয়ে নতুন শক্তিতে নামবে এবং চূড়ান্ত বিজয় লাভ করা খুবই কঠিন হয়ে যাবে ইউ সাহেব তিনি কাছে আল্লাহ করলেন এবং দেখুন কিভাবে আল্লাহর সাহায্য আসলো এই বিষয়টি আল্লাহ সব আল্লাহ তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক রক্ষা কর্তা অপরদিকে কুফ্ফারদের কোন অভিভাবক নেই কোন মাওলা নেই রক্ষা কর্তা নেই ইউ সাহেব নুন তিনি বুঝলেন আজকে যদি বিজয় অর্জন করতে হয় আরো কিছু সময় দরকার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 কাজী তুমি থেমে যাও আকাশে আসমানে আল্লাহ করলেন আল্লাহ দিলেন। যতক্ষণ না পর্যন্ত তিনি শত্রুদেরকে নির্মূল করলেন চূড়ান্ত বিজয় অর্জন করলেন ততক্ষণ পর্যন্ত সূর্য ওই আসমানে স্থির হয়ে আল্লাহ সুবাহ বেলা এবং বনি ইসরায়েলকে এভাবেই তাদেরকে করা সাহায্যের ওয়া দাকে আল্লাহ বাস্তবায়ন করলেন এই ওয়াদ আল্লাহ করেছিলেন কিন্তু ওয়াদার উপরে যার কারণে সেই যাযাবর লাঞ্ছনা তাদের উপরে চলে আসলো ইউসাহবানুন আলাহিসাল্লামের সময়ের ব্যক্তিরা যাদেরকে তাওরাতের শিক্ষায় শিক্ষিত করা হয়েছে তারা আল্লাহ করা ওয়াদের উপরে ভরসা করে যুদ্ধ করেছেন জিহাদে অগ্রসর হয়েছেন এবং তাদের জন্য আল্লাহ কিভাবে সাহায্য করেছেন সেই সূর্যকে আলসবান তারা ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ সূর্যকে আসমানে থামিয়ে দেননি কাজেই বিজয় এটা বাহ্যিক কোন প্রভাবকের উপরে নির্ভর করে না সংখ্যার উপরে নির্ভর করে না কার কত সৈন্য আছে কার কত অস্ত্র আছে মিসাইল আছে বোমা আছে এইগুলো বিষয়ের উপরে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 তিনি বলেছিলেন রসুল্লাহ সাল্লাম ত্রিমুসনাদ আহমাদে বর্ণিত হাদিসে বলেছেন আল্লাহিনে এসো না আর যদি এমন কেউ থাকো যে তার দেয়াল তুলেছ কিন্তু এখনো ছাত তুলনি সেও আমার সঙ্গে এসো না আর যদি এমন কেউ থাকো যে কোন গর্ভবতী উঠনি বা ছাগল কয় করেছ এবং তার প্রসবের জন্য অপেক্ষা করছো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 তারা জিহাদ করলেন আল্লাহ করলেন আল্লাহ করলেন এইসলাম বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ চালিয়ে যেতে লাগলেন মুসা হরমোন আলাহিসের মৃত্যু এবং পরবর্তীতে ইউসাহ নুন মাধ্যমে জেরুজালেম বাইতুল মাকদিস বিজয়ের কয়েকশ বছর পর ধীরে ধীরে বনি ইসরায়েলের মধ্যে প্রবেশ করেছে নানা ধরনের করাপশন ফলে আল্লাহ মোহামতলা তাদের শত্রুকে আবারও তাদের উপরে প্রাধান্য বিস্তার করার সুযোগ দিয়েছেন এই সময়ের মধ্যে বনি ইসরায়েল ক্রমাগত একের পর এক জিহাদ চালিয়ে এসেছে যখন শত্রুরা তাদের উপরে প্রাধান্য বিস্তার করল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 পরে তুমি কি বনী দেখনি যখন তারা বলেছে যিনি আল্লাহ নবী তিনি বিচক্ষণ ছিলেন তিনি জানেন দাদের মানসিকতা সম্পর্কে তিনি একটি প্রশ্ন করলেন তিনি বললেন তোমাদের প্রতি ওকে এইরকম ধারণা করা যায় যে যখন লড়াইয়ের হুকুম চলে আসবে তখন তোমরা লড়াই করবে না আল্লাহ নবী চাইলেন তাদেরকে যাচাই করে নিতে তারা যে অনুরোধ করছে আমাদেরকে একজন করবো নবী তাদেরকে প্রশ্ন করে যাচাই করে নিলেন যখন সত্যি জিহাদের হুকুম চলে আসবে তখন আবার তোমরা বেঁকে বসবে না তো তারা কি জবাব দিয়েছিলাম তাল্লা কুরানি সংরক্ষণ করেছেন তারা বলেছে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 যখন কাছে আল্লাহর পক্ষ থেকে লড়ায় করার আদেশ চলে আসলো তখন তারা পিছু টান দিল অথচে পেছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই কারণ আল্লাহ সুহামতাল্লাহর কাছে আল্লাহমতাল্লাহ নবীর মাধ্যমে তা আল্লাহ আল্লাহ কাছে যে অনুরোধ তারা করেছিল আল্লাহ সুবাহ সেটাকে পূরণ করেছেন তাদের আর্জি মোতাবেক তাদের নিকট একজন যোগ্য নেতাকে প্রেরণ করেছেন কিন্তু যারা আগে অজুহাত দিচ্ছিল আমাদের যোগ্য নেতা নেই তাদের কাছে যখন যোগ্য নেতা চলে আসলো তখন তারা নতুন অজুহাত আর তাদেরকে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 দ্বিতীয়ত বিষয় তিনি সম্পদ সারী নন সম্পদের দিক থেকে সচ্ছল কোন ব্যক্তি নন তাদের কীভাবে তিনি নেতা হতে পারেন যদি না তিনি কোনো পর্যন্ত আজকের অভিশপ্ত ইহুদি জাতি তারা ধরে রেখেছে তারা বলে আমরাই হচ্ছি ঈশ্বরের নির্বাচিত জাতি গডস কিউজ পিপল আর বাকি মানুষেরা তারা হচ্ছে সব জেন্টাইল নিচু জাত দ্বিতীয় যে অধিভাত্র তারা দাঁড় করিয়েছিল এটা হচ্ছে অর্থ সম্পদ তাদের কাছে সাফল্য কিংবা ব্যর্থতার মানদণ্ড বা সূচক হচ্ছে অর্থ সম্পত্তি দুর্ভাগ্যজনক ভাবে এই ব্যাধি শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তা বহু মুসলিমদের মধ্যেও বর্তমানে ছড়িয়ে গেছে আমরা বর্তমানে একজন ব্যক্তির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করি তার অর্জিত সম্পদের উপর ভিত্তি করে মানুষ জিজ্ঞাসা করে অমুকের কত সম্পত্তি আছে সে কি লাখপতি নাকি কোটিপতি তার ব্যাংক ব্যালেন্স কত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 যদি আপনি সামরিক ক্ষেত্রে মিলিটারি বিষয়ে খলিফা প্রত্যেকের কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে তালুদের ছিল বনঈসাইলকে জিহাদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এর জন্য তাকে যোগ্যতা দান করেছেন তিনি হবেন জিহাদের আমির তাদের নেতা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 তালুতের নেতৃত্বে একটি চিহ্ন বায়াত আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করবেন এবং সেটা কি সেটা হচ্ছে তোমাদের কাছে একটি সিন্ধু আসবে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির জন্য এবং এর মধ্যে থাকবে মোসা হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত ব্যবহার্য সামগ্রী সেই সিন্ধুকটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেস্তারা যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো তাহলে এর জন্যই এর মধ্যেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে আল্লাহ বনী জন্য তাদের অন্তরে সাকিব করার জন্য নিশ্চিত আনুষ্ঠানিকতা অবলম্বন করলেন তালুকের নেতৃত্ব যখন তিনি লাভ করবেন তিনি যখন তাদের উপরে রাজা হিসেবে নির্বাচিত হবেন সেই সময়ে মুসা আলাহিসাল্লাম হরণ আলাহাল্লাম এবং তার পরবর্তী বংশোধরদের কিছু পরিত্যক্ত ব্যবহার্য সামগ্রী যা একটা সিন্ধুকে সংরক্ষিত ছিল যেটা পরবর্তীতে বনে ইসরা তারা হারিয়ে ফেলে তাদের উপর অন্যান্য জাতিগুলো আক্রমণ করে সেটাকে লুট করে নিয়ে যায় সেই সিন্ধুককে আবার তাদের কাছে হবে এবং এটাই হচ্ছে একটি নিদর্শন তালুক নেতৃত্বে আল্লাহ সহ বলেছেন সেই সিন্ধুককে বহন করে আনবে ফেরেস তারা যেন এর মাধ্যমে তাদের মধ্যে বিস্ময় জাগে এবং হারানো বিশ্বাস তাদের মধ্যে ফিরে আসে এবং যেন তারা তালুদের প্রতি আস্থা রাখতে পারে এই জন্য এই বিশেষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ একটা লোকেরা তাদের পূর্বপুরুষের জন্য এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইত কারণ এগুলো ছিল আল্লাহর আম্বিয়া বা নবী রাসুলের ব্যবহার্য সামগ্রী যে সময়ের কথা আমরা আলোচনা করছি তালুতের সময়ে এবং এর আগে মোসা মধ্যবর্তী কয়েকশো বছরের ব্যবধান অনেকগুলো জেনারেশনের মধ্যবর্তী অনেক পরিবর্তন ঘটেছে বহু করেছে এবং বর্তমানে যে সময়ের কথা সেই সময়টিতে তারা ছিল যার কারণে আল্লাহ নবীকে তারা অনুরোধ করছিল আমাদেরকে একজন যোগ্য নেতা দান করার জন্য আল্লাহর কাছে আপনি অনুরোধ করুন ফেরেজ তারা আল্লাহ ফেরেজ তাদেরকে তাদের অন্তরে প্রশান্তি দেওয়ার জন্য এই নিদর্শনকে তাদের সামনে এনে হাজির করলেন তিনি করে তুলতে লাগলেন তিনি বণ ইসরায়েলদের বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্য বাহিনীকে পৃথক করলেন পেছনে পড়ে থাকল শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধরা আলসব তাল্লাহ কোরআানে বলেছেন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 খেয়ে নেবে তার দোষ তেমন গুরুতর হবে না সেও আমাদের অন্তর্ভুক্ত আল্লাহ মোহাম্ম পরবর্তী ঘটনা বর্ণনা করে বলছেন অতপ্পর সবাই পান করল সে পানি অল্প কিছু মানুষ ছাড়া যখন সেই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 াহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মহাস্রী উল্লেখ করেছেন এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার সৈন্য হাজার পুরুষ আশি যোদ্ধা আশি হাজার যোদ্ধা কিন্তু তালুত তিনি একজন যোগ্য নেতা তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না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 এমনকি তাবুক থেকে আগে কি ঘটনা ঘটেছিল তাবুক যুদ্ধ দীর্ঘ সফর গরমের মধ্যে মুনাফিকেরা রকমের অজুহাত না গিয়ে আদের ঘরে বসে থাকতে পারে এক একজন বানিয়ে বানিয়ে নতুন নতুন অজুহাত এসে উপস্থাপন করছিল এমনকি একজন এটাও বলেছিল ইয়া রাসুল্লাহ আমি এই দীর্ঘ সফরে নারীর ফিতনার আশঙ্কা করছি আমি জানি না যুদ্ধে গিয়ে এমনকি নারী চেহারার সম্মুখীন হই যাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় তিনিও জানতেন এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক এবং এরা পেছনে পড়ে থাকবে আল্লাহ সুতা কুরানিদের সম্পর্কে বলেছেন যদি তারা বের হওয়ার দৃঢ় করত, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতো অবশ্যই এর জন্য কিছু সরঞ্জাম প্রস্তুত নিয়ে নিজেদেরকে তৈরি করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় কাজে আল্লাহ তাদেরকে নিবৃত্ত করে রাখলেন এবং আদেশ হল তোমরা বসে থাকো বসে থাকা লোকেদের সঙ্গে তাদের মধ্যে আন্তরিকতা ছিল না তারা লড়াইয়ের প্রতি মোটেই আগ্রহী ছিল না কাজেই তারা নিজেরা বানিয়ে মিথ্যা অজুহাত এই সমস্ত করছিল বিপরীতে যদি তারা সত্যি আন্তরিক সত্যবাদী আল্লাহ বলছেন অবশ্যই তারা কিছু প্রস্তুতি গ্রহণ করতো সরঞ্জাম প্রস্তুত করত নিজেদেরকে প্রস্তুত করত শেষ মুহূর্ত তারা অপেক্ষা করত না কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত বিলম্ব করেছে এবং যখন সময় এসে উপস্থিত ঠিক সেই মুহূর্তে এসে বলেছে আমি এখনো প্রস্তুত হইনি আমার এই কাজটা বাকি এখনো সেই কাজটা শেষ করতে পারিনি আল্লাহ চাইলেন না এই বের হোক কিন্তু কেন অন্য দলসভা মাতা বলেছেন যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তাহলে তোমাদের ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতো না মধ্যে ছুটাতভেদ সৃষ্টির উদ্দেশ্যে যখন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে ময়দান উত্তপ্ত হয়ে ওঠে তখন এই সমস্ত হাফ হার্টেড মানুষেরা কোন কাজই আসে না দেখা যেত যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাকে সাহায্য করার পরিবর্তে তার মনোবলকে চাঙ্গা করার পরিবর্তে তার উল্টো মুসলিমদের মধ্যে বিভক্তি এবং ভীতি সৃষ্টি করতো তারা বলতো চলো এসব বাদ দিয়ে পালিয়ে বাঁচি কাজে আলোচনা তিনি জাননি এই সমস্ত ভগ্ন মন মানসিকতা যুদ্ধে এসে মুসলিমদের দুর্বলতা সৃষ্টি করুক কাজে তাদের সহ যোগ্যতা দান করেছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যা ক্যালো সাত নেতা নির্বাচন করেছেন ওনি ইসরায়েলের জন্য তিনিও এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন কাজেই তিনি চাননি এই সমস্ত ব্যক্তিরা এসে সমস্যার সৃষ্টি করুক তিনি সংখ্যা বৃদ্ধি করার দিকে আগ্রহী ছিলেন না হুনায়নের যুদ্ধ সম্পর্কে আমরা বলতে পারি মক্কা বিজয়ের পর এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মক্কা বিজয়ের পরে বহু ব্যক্তি দলে দলে তারা ইসলাম গ্রহণ করতে শুরু করল বহু ব্যক্তি ন মুসলিম হয়েছে সেই সময় মুসলিমদের যে বাহিনী যুদ্ধের জন্য গঠিত হল সেটাই হচ্ছে আল্লাহ রসুল ইসলামের গঠিত সর্ববৃহৎ সেনাবাহিনী প্রচুর সৈন্য সংখ্যা থেকে একজন সাহাবি তিনি বলেছেন আমরা আজকের দিনে সংখ্যার কারণে কখনোই পরাজিত হব না সংখ্যায় আমরা বহু এগিয়ে আছি এই যুদ্ধের সৈন্য সংখ্যা আমাদের জন্য কত সুবিশাল সেনাবাহিনী না আমাদের পক্ষে কিন্তু পালিয়েছিল তালুদ এই ধরনের ব্যক্তিদেরকে তার সাথে রাখতে চাননি কাজে তিনি তাদেরকে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেলেন তালুদ তার সেনাবাহিনীকে উত্তপ্ত শুষ্ক মরুভূমির মধ্য দিয়ে মার্চ করিয়ে নিয়ে গেলেন যখন তারা তৃষ্ণার্থ এবং ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল সামনে দেখতে পেল এক নদীকে চোখের সামনে তারা পানি দেখতে পেল কিন্তু না সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে পান করবে না আমাদের অন্তর্ভুক্ত অপরদিকে কেউ যদি সামান্য এক হাত বা এক আজলা ভর্তি পানি এক মুঠো পানি পান করে থাকে সেও আমাদের সঙ্গে আসতে পারবে এই চূড়ান্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায় হয়তো তাদের মধ্যে এমন কোন ব্যক্তিও ছিলেন যে হয়তো পানি পান না করলে মূর্ষ অবস্থায় মৃত্যুকরণ করতে পারেন কিন্তু সে অবস্থায় নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার বললেন কেউ পানি পান করো যে পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আর অগ্রসর হতে পারবে না আর যদি পান না করো অগ্রসর হতে পারবে আর যদি কেউ এক মুঠো এক আজলা পরিমাণ পানি এতটুকু পানি পান করো সেও আমাদের সঙ্গে আসতে পারবে সে এক আনোয়ার তিনি বলেন অবস্থাটা এমনই ছিল যে সেখানে হয়তো একেবারে কিছুই পানি খাওয়া যাবে না আর যদি খেতে হয় সামান্য এক আজলা এক হাত পরিমাণ পানি পান করা যাবে এক একমুঠো পানি পান করা পানি না পান করার থেকেও বেশি ক্ষতিকর কারণ যখন আপনি অতটুকু পানি গ্রহণ করবেন চূড়ান্ত পিপাসর্ত অবস্থায় এরপরে আবার নিজেকে বিরত রাখা এটা খুবই কঠিন হয়ে যাবে কারণ শৈতানের বসবাস হয় তখন আপনার কাছে মনে হবে আপনি হয়তো জীবনের শ্রেষ্ঠ পানিটাই পান করেছেন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 তাদের সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে দেখো আমরা মাত্র চার হাজার যারা অল্পদের মধ্যে অল্প যারা বিজয়ী হলেন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাদের মধ্যে আবার এই ধরনের মানসিকতা আরেকটি বাসা স্টেশন চলে আসল সেখানে আরো ক্ষুদ্র কিছু ব্যক্তি সংখ্যায় অল্প তাদেরকে আল্লাহ সুহাম্মাল নির্বাচন করলেন আল্লাহ সোহাম্ম কুরআনে বলেছেন যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদেরকে একদিন উপস্থিত হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তারা বারবার একটি কথাকে কে বলতে লাগলেন কত সামান্য দলই তো বিরাট দলের মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহ হয়েছে আল্লাহ সামনে একদিন তাদেরকে উপস্থিত হতে হবে দণ্ডায়মান হতে হবে অবশ্যই আল্লাহর তাদেরকে একদিন সাক্ষাৎ করতে হবে যারা এই হিসাব দুনিয়ার বস্তুগত বিষয় দেখে করছিল না তারা হিসাব করছিল আখিরাতের বিষয়কে আল্লাহর সামনে তাড়াতে হবে এই বিষয়টাকে সামনে রেখে দুনিয়ার ছকে নয় আল্লাহ ছকের কথা মাথায় রেখে আল্লাহকে সমীকরণের মধ্যে ধরে তারা এই হিসাব করছিল যুদ্ধে জয় করা দেওয়ার বিষয়ে অন্য ব্যক্তিরা তারা তাদেরকে বলছিল বাস্তববাদী হোক বাস্তবে আসো কল্পনা ছেড়ে মাত্র চার হাজার সৈন্য নিয়ে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী সংগঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ আমাদের তো জয়ের কোনো সম্ভাবনাই নেই এই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কথা বলে তারা সমস্ত ছক কাটে দুনিয়ার বিষয়গুলোকে চিন্তা করে দুনিয়ার বস্তুগত বিষয়গুলোকে তারা প্রাধান্য দেয় গায়েবের বিষয়কে তারা সমীকরণের মধ্যে অনুপস্থিত রাখে তারা সবকিছুকে দেখে দুনিয়া এই সমস্ত ব্যক্তিরা তালুতের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বাহিনী থেকে তারা চিটকে পড়লো অবশিষ্ট তালুতের সঙ্গে থেকে গেল মনি ইসরায়েলের শ্রেষ্ঠ বাছাইকৃত সন্তানেরা যাদের ইমান ছিল বিশুদ্ধ নিখুঁত হাঁটি তারা সংখ্যায় খুবই অল্প মাত্র তিনশত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 আশি লোকের মধ্য থেকে দুই দফায় বাছাই করে প্রথমে চার হাজার পরবর্তীতে তিনশো দশের কিছু বেশি যোগ থাকে তা লুৎপ্রীচক করেছেন এই সমস্ত ব্যক্তিরা যখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করলেন তাদের সম্পর্কে আল্লাহ মহাতনে বর্ণনা করে বলেছেন আর যখন তালুত ও তার সৈন্যবাহিনী শত্রু দলের সম্মুখীন হলেন তারা বলতে লাগলেন হে আমাদের রব আমাদের মনে সবর সৃষ্টি করে দাও আমাদেরকে দৃঢ়পদ রাখো এবং আমাদেরকে সাহায্য করো এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জালুতের মুখোমুখি হওয়ার পূর্বে ময়দানে যাওয়ার পূর্বে সৈন্যবাহিনীকে নানাভাবে পরীক্ষা করেছেন এটা দেখার জন্য তারা প্রকৃত ধৈর্যশীল শক্তিশালী এবং চূড়ান্ত বদ্ধপরিকর কিন্তু যখন তারা জালুতের মুখমুখী হলেন তখন আর কোন ধৈর্যের পরীক্ষা নয় শক্তির পরীক্ষা নয় প্রতিজ্ঞা নয় সবকিছুকে দূরে ছড়িয়ে ফেলে একমাত্র আল্লাহর কাছে তারা নিজেদেরকে চূড়ান্ত ভাবে সমর্পণ করে দিলেন হাতিয়ার উপরে কোন আসবাবের উপরে মুসলিমরা নির্ভরশীলতা রাখেন না তারা নির্ভর করেন একমাত্র আল্লাহ সাহায্যের উপরে বতরের যুদ্ধে আল্লাহ রসুলাম যুদ্ধ শুরু করার পূর্বে সবাইকে সারিবদ্ধ করে দাঁড় করালেন দিক নির্দেশনা দিলেন শাড়ি ঠিক করে দিলেন সবকিছু ঠিক করে দিলেন কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম তখন তিনি কি করলেন তিনি দাঁড়িয়ে আল্লাহদের বাধা বিপত্তি অতিক্রম করে ময়দানে এসে উপস্থিত তারা যখন জালুতের সম্মুখীন হলেন তারা বললেন রব্বানা আফরিক আলাইনা সাবরান হে আমাদের রব আমাদেরকে আপনি আবৃত করুন আমাদেরকে ঢেকে দিন সবরের মাধ্যমে আমাদের কদমগুলোকে তালুতে নিকট এসে উপস্থিত হল ক্ষুদ্র আকৃতির একজন ব্যক্তি তিনি বললেন আমি জালুতে মোকাবেলা করব। তালুত অবাক হয়ে তাকিয়ে দেখলেন এ তো একজন বালক মন্ত্র কাজেই তার সঙ্গীতের মধ্যে আবারও ঘোষণা দিয়ে প্রকাশ করলেন কে আছো যে জালুতের মোকাবেলা করার জন্য বয়স্ক বালক সে ছাড়া আর কেউ এগিয়ে আসেনি তালুত তখন অনুমতি দিয়ে বললেন ঠিক আছে তুমি এগিয়ে যাও সেই বালকের হাতে অস্ত্র বলতে ছিল সামান্য একটি গুলতি কিন্তু তার প্রকৃত শক্তি প্রকৃত অস্ত্র এটা হচ্ছে একটি গুলতি মাত্র তার অন্তর ছিল আল্লাহর প্রতি খাঁটি ইমানে পরিপূর্ণ সেই বালক জালুতের সামনে গেল এবং তাকে লড়াইয়ের জন্য আহ্বান জানাল জালুত উপ শক্তিশালী বাদশা তার বিপরীতে যোদ্ধা হিসেবে দেখে সে বলেছিল কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই এই বলে সেই বালক তার গুলতিতে একটি পাথর গেথে জালুতের চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারলেন এবং জালুত মৃত্যুবরণ করল আল্লাহ কোরআনে বলছেন এরপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুদকে হত্যা করল। আল্লাহ দাউদ কে দান করলেন রাজ্য এবং অভিজ্ঞতা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 শত্রু প্রধান জালুদকে হত্যা করার মাধ্যমে এই যুদ্ধে সমাপ্তি তিনি হত্যা করলেন তিনি একজন বালক তিনি হচ্ছেন দাউদ আলাহ ইসালাম তিনি তখন নব লাভ করেননি সেনাবাহিনীর সাথে থাকা একজন ক্ষুদ্র যোদ্ধামাত্র দালুদের পরে তিনি হলেন বনে ইসরায়েলের রাজা বনে ইসরায়েলের নেতা বনে ইসরায়েল তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখলো পুনরায় জেরুজালের পথ এই জিহাদের মাধ্যমে তাদের জন্য উন্মুক্ত হলো।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 নির্ভরতা আল্লাহ সম্পর্কিত বিষয় যখন বনীসাই বিজয় অর্জন করলো এই সময়টা সময় এটা ছিল বনইসাইলের জন্য সবচেয়ে সুখের সমৃদ্ধির সময় তাদের গোল্ডেন এইজ স্বর্ণযুগ কিন্তু পরবর্তী ইতিহাস শুধুমাত্র তাদের অধপতন এবং দুর্নীতির ইতিহাস এমনকি আম্বিয়াদের অভিশাপ তাদের উপরে অর্পিত হয়েছে হয়েছে আল্লাহর অভিশপ্ত একটি আল্লাহ ঘটনাগুলো আমরা আগেই সমাপ্ত করেছি মধ্যবর্তী ইতিহাস ইউসেবনে নন এবং তালুতের ঘটনা এটা আমরা আলোচনা করেছি এখনো বনি ইসরায়েলের অনেকগুলো ইতিহাস ঘটনা আলোচনা করা বাকি রয়েছে এমনকি এই নবীদের জীবনী সিরিজের শেষ পর্যন্ত বন ইসাইলের ঘটনাগুলোই বারবার আসবে কারণ মুজ আলা ইসালাম পরবর্তীতে যারা নবীরা সুদ এসেছেন এমনকি ইসা আল্লাহিস্লাম পর্যন্ত তারা প্রত্যেকেই বন ইসাইলের মধ্যে এসেছেন কাজে আমাদের এই সিরিজের শেষ পর্যন্ত আমরা এই জাতিকে নিয়ে আলোচনা চালিয়ে যাব কারণ পরবর্তী প্রায় সমস্ত নবী বন ইসাইলের অন্তর্ভুক্ত আল্লাহ মহাম্মতআল্লাহ এই বন ইসাহাইল জাতিকে নবীদের জাতি ওলামাদের জাতি এভাবে তৈরি করে নিয়েছিলেন সেরা আলেম ঠিক সেই সময় থেকেই তাদের পতনের শুরু এবং একসময় তারা পরিণত হল আল্লাহর অভিশপ্ত জাতিতে